एवं राम आबिर हलन चतुर्भुष धारण करागारे भेतरे भगवान आबिर हलन श्री कृष्ण चंद्र भगवान की जय जय देवक नंदन की जय भगवान आविर हलो आज जन्माष्टमी तिथि जन्माष्टमी तिथि आज के आज के जन्माष्टमी तिथि हलो আজকে রাত্রির বারোটা বাজে এখন কোন ব্রহ্মাণ্ডে এই মুহূর্তে আমি পাঠ করছি কোনো না কোনো আমি পাঠ করছি আমি মিথ্যে কথা বলি নাই অর্থাৎ এখন কৃষ্ণের আবির্ভাব হলো কোন না কোন এখন কৃষ্ণের আবির্ভাব সেখানে কেমন আবির্ভাব হলো বলে শঙ্ক গোদাপদ্য নিয়ে জেলখানার মধ্যে আবির্ভাব হয়ে গেল আর ভগবানের অপূর্ব রূপের বর্ণনা দেখা রয়েছে এই শঙ্কা পদ্ধ নিয়ে দেখছেন আবির্ভাব হলো বসুধ দৈব দেখে অবাধ ই আবার কেমন বাচ্চা হলো চতুর্ভুজ শঙ্কচজ্ঞ গদাপদ্ধ নিয়ে জগতের লোক তোকে বিশ্বাস করবে না তুমি আমার ছেলে ভগবান বলছো আমি লোকে দেখি ছেলে যে কথা বলার জায়গা পাও না ভগবানকে যখন অনুরোধ করলেন ভগবান এ তো কেন ভগবান দেখছেন যখনই চতুর্ভুজ আবির্ভাব হয়েছেন কেন ভগবান সেটা বলছেন আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য তোমরা पूर्वे भजन करूतो नंदोदा तीव्र भजन कर दिए पायर दाड़े प्रभु कृपा करा कतर भावे हजार हजार बच्चर भगवान आबिर्भाव की चाओ तुम्हारे তোমার মতো একটা ছেলে চাই আমার মতো ছেলে আমার মতো ছেলে তো হয় না আমার যায় একমাত্র বলে ঠিক আছে আমার মতো ছেলে যখন যে আমি আসবো তাহলে ভগবান এই কৃষ্ণ এই এরা এখন এই এখন আমরা দেখছি দেবকী বসুদেব দৈব এরা চারটি কথা না যাই জন্য বসুদেব বসুদেবজি আবির্ভাবের সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে দেবতারা দুন্দুমি ছিল নৃত্য করে। স্বর্গ স্বর্গের দেবতারা নিত্য করেছিল গন্ধর্ব গন্ধর্বিণ্ণ বসুদেব বসুদেবজির আবির্ভাবের সঙ্গে সঙ্গে আমরা একথা আলোচনা করেছিলাম আনন্দের জুয়া চারিদিকে বসু বসুদেবজি আবির্ভাব সঙ্গে সঙ্গে স্বর্গে নৃত্য হয়েছিল এই সাধারণ কেউ নয় এখন যেহেতু ভগবানকে ভগবান আবির্ভাব হয়েছে আমার গর্বে কি করে লোকে বিশ্বাস করবে প্রভু এই বিশ্বাস করবে কেউ বলে না আমি তোমাদের খালি স্মরণ করি দেওয়ার জন্য এই রূপে এলাম তোমরা মনে করতে পারছ কি তোমাদের ছেলেই হলাম আমি বলে ছেলে কি তোমাকে কোলে নিয়ে দুধ পান করা তবে তো হবে এখন বসুদেব দেবীকে চতুর্ভুষ দেখেই সঙ্গে সঙ্গে বাচ্চা বলে তো আদর করবে দূরের কথা চতুর্ভুষ দেখে হাজর করে আরে স্তুতি করতে আরম্ভ করবো ভগবান বলছে আমি তোমাদের বাচ্চা বাচ্চা কি বাচ্চা করতে আরম্ভ করলো তখন বাচ্চাকে তোমার নেবে আদর করবে এটা অসহায় আমার বাচ্চাটা কোথায় যাবে গোলেনি তা তো নয় তখন ভগবানদের এই তো বাৎসল্য রসের ব্যাঘাত হচ্ছে সঙ্গে সঙ্গে ভগবান কি করলেন ওদের সন্মুখ থেকে অন্তর্ধান করলেন সঙ্গে সঙ্গে কোলের মতো একটা শিশু সুন্দর শিশু ফুটফুটের শিশু अपूर मरकत बने सुंदर देवकी मैं स्तन दिए देवकी मैं कोले गएर करतेम्भ कर लें स्तन पाना कर लगे संगे किसब कथा बसुवती जान भगवान इच्छा कि हलो জেলখানার দরজা খুলে গেল প্রহরিগুলো সব ঘুমিয়ে পড়ল। পড়লো পোহরিগুলো রয়েছে সুয়ে পড়ল। বেগরে নাক ডাকছে ঘুমাচ্ছে ওখানে সব ঘুমিয়ে পড়ল। একদিকে তালা খুলে গেল যেখানে এখানে লকিং ছিল সেটাও খুলে গেল। কারাগারের দরজা খুলে গেল এবার সঙ্গে সঙ্গে এবার কোলে নিয়ে অতি কষ্ট হচ্ছে বাচ্চাটা জন্মালো বাচ্চাটাকে কেউ দিয়ে দিতে কোনো মা পারে কোনো মা পারে কি পাগল হয়ে যায় অনেক গ্রামেগঞ্জে এরকম হয় ঢাকাতে একবার হয়েছিল আমার পূর্বে শুনেছিলাম জ্যেষ্ঠ ব্যক্তি একটা বাচ্চাকে রোদের মধ্যে সবে কচি বাচ্চা তাকে রোদের মধ্যে দিয়েছে রোদে রোদ খাওয়াচ্ছে শীতকালে হঠাৎ একটা হনুমান এসে বাচ্চাটাকে উপরে নিয়ে চলে গেছে ওর কি কান্না বাচ্চাটাকে দে কেনা হনুমানের বাচ্চা ধরে রাখতে পারে মাকে ও না কি কাণ্ড বাচ্চাটাকে নিয়ে চলে গেছে আদর করছে কি ওই বাচ্চাটাকে আদর করছে অবশ্য হনুমান এইরকম অবস্থা সেখানে এই কথা হলো যে বাৎসল্য এত বাতসল্য রস সে বাত্সল্য রসের আস্বাদন যারা করতে পেরেছেন ভজন করতে করতে কৃষ্ণের সঙ্গে জড় জগতে নিজের ছেলেটাকে সবাই ভালোবাসতে পারে এটা কোন বাহাদুরই হলো নাকি নিজে আমার ছেলেকে আমি ভালোবাসব পরে ছেলেটা জা আমার ছেলেটাকে আমি বলি এটাকে তো মাতৃত্ব বলে না সার্বজনীন মাতৃত্বের উদ্বোধন হলে তবেই সেই মাকে আমরা পূজো করবো পায়ে ধরে সর্বজনীন মাতৃত্ব তো উদ্বোধন হয় না এরা আমার ছেলে আমার এটা নেই তাহলে কী আছে লোকাল আইডিয়া লোকাল কনসেপশান थ स्नता देखते हैं मेरे फिल्म तुम ओर गां जा तुम ओने प्राण दे तबर मातृत्व सार्थक है আছে কেউ এরকম মা পৃথিবীতে দেখাচ্ছ থেকে অত সোজা নয় বলতে ভালো লাগে নিজে ছেলেকে বাড়ি দেন যা যুদ্ধ করে প্রাণ ছাড়বি তাহলে আমি মা একটা স্বাধীনতা মা কে এরম আপনার ছেলেকে তো এরকম এরকম প্রাণে একদম যুদ্ধ এরকম ইংরেজরা মেরে ফেললো এরকম বলে আমার মাতৃত্ব সার্থক হলো আজকে ভালো হয়েছে আর সাধারণ আমাদের মাগুলো কেবল খালি ছেলে যদি ভগবানের ভজন করতে যায় কেঁদে আ কা আমার ছেলে চলে গেল বাপ মরে গেল মা অবস্থা গেল আরে মহারাজ তোমার কি হলো যখন আমার বন্ধু চলে গেল বিদেশে পড়াশোনা করতে। তখন তো সে তার মাটা কাঁদেনি বলে আমার ছেলেটা ঝোলে ঝালে আছে বিদেশে আমেরিকাতে আহ কেমন মা তুমি সে বিদেশে রইলো তোমাকে ছেড়ে দিয়ে তখন কাঁদছে না देखा गल मा? सब, मा सब मायर कान्ना से देखा बात्सल्य रसर एक बात बारे चरम अवस्था चले जश तो कोले कोले थ चुम्मन करते लगलो आदर करते स्न पाना लगल क्या आदेश आ गुले जाए आदर एक छाड़ते तो आदेश नहीं जो संगे संगे बस दे किलैन तैरी हलन से कोले चलें कथाय जमुना पार हो ग গোকুলের কথা স্মৃতিতে আছে। কত আনন্দময় সেই গোকুলের আনন্দগুড়ি বলে এক গ্রামেতে আমি থাকতাম সেই জঙ্গলে অপূর্ব আনন্দ লাগত সেই সব কথা মনে পড়লে খুব সুহর কুঠিয়ার সামনে ময়ূর নাচত শুদ্ধ জায়গায় ব্রাহ্মণের বাড়ি থেকে মাদুকর করে সারা দিন ভগবানকে হরিকতা শোনা কোথায় গেল সেদিন সে সূর্য গুণ্ডে একা খালি ভগবানকে শোবন করা ভগবান শুনছে না রামি অনর্গল সেই সব দিন मन पड़े बड़ो आनंद लागे कोई से दिन और फिर आस अवश्य दुख नहीं आरिक्था आलोचना भगवान इच्छा गुरुवर्गर आदेश एन बालक के लिए यमुना पार हो जाए यमुनार ए रीभत्स अवस्था देखे भयंकर ढे ये देखे बसुदेव जुगजे बाच्चा तो मरे जाए বাচ্চা তো আমার বাচ্চা তা তো ভগবান বুদ্ধি আর নাই ভুলিয়ে দিয়েছেন ভগবান চতুর্ভুজে দেখেছিল এখন আর মনে নেই এখন আমার বাচ্চা এখন কি করে যাব পার হয়ে কচি বাচ্চা সবে আর বৃষ্টি জল যদি লাগে বাচ্চা সদ্দি গরমী হয়ে যা মরে যাবে কি অবস্থা যমুনা তীরে ধরে বসুদেবজি ভাব ভাবছেন এই সময় হঠাৎ দেখেন একটা সিগাল যমুনাটাকে পার হয়ে চলে যাচ্ছে হ্যাঁ শিগালটা এইটুকু একটা শিগাল যমুনা তারপরে নিশ্চয়ই জল নেই বেশি যাব। সিগালটা পার হয়ে দেখালটা শিয়ালটা যদি পার হতে পারে আমি একটা আমি কেন পার হব না বসেদের জিরা রওনা হলে পার হওয়ার জন্য আর পেছনেতে অনন্তদেব শেষ নাগ অনন্তদেব এখানে পিছিয়ে ছাতা হলেন ছাতা ছাতা ছাতা ফোনার দ্বারা সহস্র ফোনার দ্বারা আমার প্রভুর গায়ে যেন কোনো বৃষ্টির জল না পড়ে বসুদেবজি দেখতে পাচ্ছে না বসুদেবজি চলছে সে বুঝতে পারছে না পেছনে ফোনা বিস্তার করে অনন্তদেব চলছে যমুনা পার হয়ে ওখানে গোপুল মহামনে সেখানে গিয়ে সেখানে নন্দরাজের বাড়ি সেই নন্দরাজের বাড়িতে বাড়ির পাশে ওখানে সন্তানাদি হলে আগেকার দিনে এসব নিয়ম ছিল এখন এসব নেই আগেকার দিনে ওটা প্রসূতি ঘর থাকতো রাই রাজাদেরও থাকতো রাজাদের আমরাও দেখেছি প্রসূতি ঘর কোনো মায়ের যদি সন্তান হতো তা আলাদা ঘরে থাকত মেসাম এখন তো কেউ নিয়মই মানে না এই কাপড়ের ওপর দিয়ে অসুচি অবস্থা হেটে যাবে এই কাপড়গুলো পাতা রয়েছে এর ওপর দিয়ে হেঁটে যাবে ওর বুদ্ধি নেই এ আ অকবের অন্য লোক বসবে সেটা আবার ওখানে ফুল ফুল দেবে ব্যাস কাকে বোঝাবো ওটাকে মারিয়ে যাবে ওটাকে সরিয়ে দিতে বলো হরিকথা শোনা আপত্তি নেই ওরিকথা যে কোনো সময় শোনা যায় তাতে সূচি অসুচি নাই একশোবার কিন্তু তার জন্য চিন্তা করতে হবে অপরের পবিত্রতা যেন নষ্ট না হয় এভাবে কাপড়গুলো কেউ ধোবে না এগুলো এখন মেশামেছি হয়েছে কেন লোকের কনসিয়াসনেসের ডিগ্রি বাড়ছে না মাথায় আছে কিছু কিছু নেই যাই হোক পশা প্রসঙ্গে বললাম এগুলো অনেক কাজে লাগবে যদি কেউ ভজন করে আর ভজন না করলে কি কাজে লাগবে যাই হোক এখানে দেখা গেল যে ফোনা বিস্তার করে যাচ্ছে ওখানে যোগমায়ার একটা ঘর আছে যেখানে আমরা যাই নন্দবাবা ভবন থেকে একটু পাশে ওপরে অনেক উপরে সেখানে প্রসূতি ঘরে আমাদের যশোদা এদিকে দিকে রয়েছেন যশোদামা তারও সন্তান হয়েছে যমস সন্তান একটা ছেলে একটা মেয়ে কিন্তু যশোদা মা জানেন না অজ্ঞান হয়ে রয়েছেন সন্তান দুই প্রসব হয়েছে তিনি তার কোনো খেয়ালই নেই এখানে জি এসছেন से सूतिका गृहते प्रवेश करष्ण के निजे ए भा रकम भावना रखलें रेखे एक कन्या के देखते पेलें क्या आदेश छोड़ने का दिए कन्या के लिए आसें कन्या तुम चले कन्या तुले चले वसुदेवी महाराज देखते पेलें ना যে যশোদা মায়ের আর একটা পুত্র ছিল সেটা দেখতে পেলেন না যোগমায় আমন করেছেন খালি কন্যাটাকে দেখতে পেলেন কন্যাটাকে তুলে নিয়ে চলে এলে আর ওই ছেলেটাকে রাখার সঙ্গে সঙ্গে যেটা জন্মগ্রহণ করেছেন যশোদা মায়ের ওর নাম ওনার নাম হচ্ছে নন্দনন্দন কৃষ্ণ আর এটা বসুদেব কৃষ্ণ সঙ্গে সঙ্গে দুটো কৃষ্ণ মিলে গেল কিন্তু কেউ দেখতে পেল না এই গোপন সিদ্ধান্ত বলেছেন অপূর্ব কথা জীবকো সেইপাত এটা জগতের লোক জানে না জগতের লোক ভাবে একমাত্র ওই কারাগারে জন্মগ্রহণ করেছেন কৃষ্ণ কিন্তু ওই কৃষ্ণ জন্মগ্রহণ করেছেন ইনি হচ্ছে বসুদেব কৃষ্ণ তিনি ঐশ্বর্য প্রকট করেছেন চার হাত চার পা নয় চার হাত দেখিছিলেন ছিলেন শঙ্করচক্র কথাবত নিয়ে কিন্তু ইনি ইনি কোনো অস্ত্র শস্ত কোনোদিন ধরেন না এই যে কৃষ্ণ আবিরো খালি বাঁশি ধরেন আর কিছু না আর বাঁশিটাও কে দিয়েছে সব অনেক গোপন রহস্য তো এই হলো বিষয় নন্দনন্দন কৃষ্ণ আবির্ভাব একই সময়ে যশোদা মায়ের আবির্ভাব হয়েছেন কৃষ্ণ ওখানে একই সঙ্গে কৃষ্ণের আবির্ভাব সময়টা কিন্তু এক ওখানে যখন কারাগারে এখানে এখানে কিন্তু কেউ জানতে পারেন কৃষ্ণের সময় আবির্ভাব দুটো নয় একটাই এখানে নন্দনন্দন কৃষ্ণ আবির্ভাব যে ওখানে হয়েছে একই কৃষ্ণ কৃষ্ণ তো একই কিন্তু মেলে এই কন্যাটাকে নিয়ে এলেন এখানে নিয়ে এসে কারাগারের মধ্যে যথাযথ প্রবেশ করলেন আমি অত্যন্ত সংক্ষেপে বলছি সেই কারাগারের মধ্যে নিয়ে আসার পর সেই কন্যাটাকে এবার কারাগারে সব অ্যাজেটিস হয়ে গেল প্রহরি জেগে গেল আর তার আগে কারাগারের লকিং হয়ে গেল তার নিজের হাত যেমন ছিল তেমন আর বাচ্চাটা ওয়া ওয়া করে কাজ সেই কান্নার আওয়াজ পেয়ে সঙ্গে সঙ্গে কি করলো প্রহরিরা পৌঁছকে খবর দিল এক সন্তান জন্মেছে সিকগিরি আসুন था सुनब ना देवतर चाला के मेरे फिलके ठीक के नहीं दे क्या क्या आछड़े मेरे তিনি কিন্তু ওপরে উঠে গেছেন গিয়ে অষ্টম ধারণ করেছেন যেন আপনাদের মধ্যে কনফিউশন না হয় আমাকে এ ধরনের প্রশ্ন সমাজে অনেক বড় বড় বিদ্যান ভাগবতের বিদ্যান তার প্রশ্ন করেছিলেন অনেক অনেক সময় মহারাজ এই যে কন্যাটা কন্যাটা একটা কন্যা আমরা পাই সুভদ্রা সুভদ্রা কখন আবির্ভাব হলো এটা তো কোনো পাচ্ছি না কোনো জায়গায় কোথায় বললাম আপনাদের ভাগবতের মধ্যেই রয়েছে কোথায় রয়েছে আমরা তো খেয়াল করিনি ভাগবতের মধ্যেই রয়েছে मथुरा थालीन अवस्थाई सब कथा बड़ आश्चर्यता एखने आगे अने देखी देख परी हल তারপরে কংস যখন করলো তখন তা আরও ভীত হয়ে পড়লো এই কন্যা অষ্টভুজ ধারণ করলো ওই হচ্ছেন বৈষ্ণবী দেবী ওপরে গিয়ে একবার অষ্টভুজ আমাকে হা হা করে হাসছেন মা হাসছেন এসে বলছে বেটা আমাকে মেরে কি করবি তোর তো হয়ে গেছে তোর ব্যবস্থা হয়ে রয়েছে আরও চিন্তিত হয়ে গেল আমার ব্যবস্থা হয়েছে আমি জানি না আমি একটা রাজা এত প্রিকশনারি মেজার আমি নিলাম এত ব্যবস্থা নিলাম কত তার মধ্যে কিছু হলো না কোথা থেকে স্লিপ করে গেল कि कोर्भवे मार्बे अच्छा ठीक है दादा देखी बेपर ताल बड़ आश्चर्य कथा जो घटना गल चलते तक कि हलो एदि के गोकूले बड़ा आनंद जोर भेसा गल क्या गोकूले नंद नंदन नौं कृष्ण आबिर्भाव हो ব্রজের লোকেরা ভেবে নিয়েছিল যশোদা মায়ের এত বয়স হয়ে গেছে আর বোধহয় কিছু হবে না অনেক বয়স হয়ে গেছে আর নন্দ বাবা বয়স হয়ে গেছে কিন্তু এদের এত ভালো এরা এদের হলে ভাল। হঠাৎ খবর পেলেন নন্দের ঘরেতে একটা ছেলে জন্মেছেন সারা ব্রজমন্ডলে একবারে আনন্দের জোয়ার এখনো পর্যন্ত জন্মাষ্টমীতে গেলে দেখা যায় কত আনন্দে নৃত্য করছে সব দুধ দই ছোড়াছড়ি করছে এ মাখনে ডালা এর মুখে মারছে ফটাস মাখানে ডালা মুখে এরকম আনন্দে সব দুধ দই দিয়ে আমরা এমন দোল খেলি নোংরা পচা ড্রেনে জল দিয়ে ওরা দুধ দই দিয়ে খালে। দুধ দই এসব হোলি খেলছে চিৎকার করছে নন্দ কে নন্দ ভাই জয়া লাল কি নন্দ কে নন্দ ভাই জয় কনৈয়া লাল কি নন্দ কে নন্দ ভাই জয় কনৈয়া লাল কি এইভাবে সব চিৎকার করছে আনন্দে নন্দের ছেলে হয়েছে চলো চলো দেখতে যাই সবাই চলো সব ভিড় মোটা চলতে পারে সব সেল আর দই বাডিতে করছে কেউ যাচ্ছে ওই কাদা যাচ্ছে আর নন্দ মহারাজ একবার আনন্দে আটখানা নন্দ উদার নন্দ নন্দ উদার सबा के जा ब्राह्मण वैष्णव आज नहीं जाओ नहीं जाओ हारा दाना हिरे मणि माणिक्य राजा से कपड़ चोपड़ जाए सब नहीं जाओ नहीं जाओ नहीं जाओ लक्ष लक्ष गौदान कर सोना भूषण कर ब्राह्मण वैष्णव के दान करपूर्व से आनंद मुहूर्त से सब वर्णना समय अभा करतेलम ना আমি যার জন্য কি করব ক্ষমা চাই এইভাবে দেখা গেল আনন্দে আটখানা, নন্দ যশোদা চম অবুদ্ধ অবুদ্ধতে ন বলছেন এখানে যশোদা নন্দপত্নী জানতে পারেননি যখন আবির্ভাব ছিল পরবর্তীকালে সকালে তো জ্ঞান ফিরলো জ্ঞান ফিরে সব জানতে পারলেন তারপরে সে রাজ্যেতে হই হৈ পড়ে গেল ফ্রিজের মধ্যে আহাাহাাহাাহা নন্দের ছেলেকে একবার দেখে আয় তালে বুঝতে পারবি ছেলে কাকে বলে দেখে আয় একবার একেবারে কি গায়ের রং আহা আর কি রূপ বিম্বাধর যখন আমাদের হই আবির্ভাব হয়েছিল তখন সে লোকে পাগল হয়ে গেছে ই রকম রূপ কি হয় নাকি সৃষ্টি ছাড়া সৃষ্টি ছাড়া রূপেও কি রূপ হয় নাকি তখন আমাদের অদ্্বৈত গোসাই মহাবিষ্ণুর অবতার তিনি পাঠিয়ে দিয়েছেন গিন্নিকে কে সীতা ঠাকুরানীকে শান্তিপূর্ণের সিগিরি পালকি করে বিভিন্ন রকম গয়না গাঠি সব কাপড় চোপড় প্রচুর নিয়ে এসে এবার কোথায় উঠেছেন ওই জগন্নাথ মিশের বাড়িতে ছেলে দেখে একেবারে কি কাঁদবেন কি হাসবেন হও করে জল আনন্দের কান্না बाँ बाँ बाँ बाँ बाँ छेले। काल। आ जड़िए चुमु खाचन बाबा बर्णमार्थ देखी विपरीत कृष्ण चो कृष्ण सूप खाली रंगा सोना कलो कृष्ण कलो आँचा सोना वर्णम देखी विपरीत सब तो एक ही अजस् से गयना गाठी दिए आदर कर हजार हजार लोक सब आस গন্ধর্ব মুনি বিভিন্ন হই হৈ হচ্ছে বলতো দেখি জগন্নাথ যোগ্য ঘরে কোথায় লোক কই তুমি হৈ হৈ শুনছ বলে হ্যাঁ আমি বাচ্চাকে নিয়ে বসে কোথায় দিকে অনেক লোক কোলাহল করছে হই হৈ জয় শন এইসব বলছি ও তোমার মাথা খারাপ হয়েছে না আমি দেখতে পাচ্ছি তাদের রূপ তারা আসছে এসেটাকে বলো কি ভূতপে না যদি ছেড়ে দেবো ওখান ঠিক আছে ভালো কথা এদিকে দেবতারা আসছে দেখতে গন্ধর্ভ কিন্ন আমাদের নন্দনন্দন কৃষ্ণ যখন আবির্ভাব হয়েছেন দেবতা থেকে গন্ধর্ব থেকে হাজার হাজার লোক নন্দবার বাড়িতে মানে কল্পনা করা যায় না লক্ষ লক্ষ মুখে একই কথা বলে বাবা সে বললেন নন্দের ছেলে হয়েছে আমার প্রভু আমি একবার দেখব না বলে ভোলে বাবা এসছেন ভোলে বাবার ওরকম রূপ দেখে ভোলে বাবা তো আর বুঝতে পারছে না যশোদাকে বলছেন অনেক পরে হয়েছে ঘটনাটা এই জন্মের সময় একটু পরে যশোদামার কাছে এসে বলছেন মা তোর বাবা রেখে না দেখছে ভিকির মতো কিরকম একটা বিরাট শঙ্কর ভগবানের যোগীর চেহারা কিছুতে দেবে না তখন শঙ্কর ভগবান বলছেন প্রভু আমি কি করব তোমাকে একটু কিছু ধরবো তার উপায় নেই বলে কি করলেন সূক্ষ্মরূপ ধারণ করলেন যশোদমা দেখছে দাঁড়িয়ে রয়েছে শঙ্কর কিন্তু আসলে সূক্ষ্মরূপ ধারণ করছেন করে সূক্ষ্মরূপে চলে এসছেন যশোদমার কোলের কাছে এসে কোলের বাইরে চরণ দুটো ঝুলছে কচি কচি দুটো চরণ ওটা নিয়ে মাথায় ঠেকিয়ে হি করে যত্ন করছেন আর কৃষ্ণ হু করে হাসছেন খিলখিল করে বলে বাবা ওই দুটো কচি কচি চরণ মাথায় ঠেকাচ্ছেন এই যশোদমা দেবে না আর না দিলে কি হয় বাবা একে তো দিতেই হবে আগে দিতে হবে দেবে না ভয়ে কি করলেন প্রভু সূক্ষ্মরূপে এসে যশো মায়ের কোলের কাছে দুটো চরণকে কচি কচি মাথায় এই সব অপূর্ব কথা মহাদেবের নামই হচ্ছে চিন্তাহরণ মহাদেব যে জায়গায় মহারাজ আমাকে একদিন আবিষ্কার করেছিলেন ভিকিরি অবস্থায় আমি এইটুকু কাপড় ময়লা গামছা বাঁধা বাঁধি উনি বললেন ভিকি আপনি উনি চিনতে পারেননি প্রথমে সেই মহাবনে দেখেছিলেন উনি তো চুরাশি ঘোষ করার তখন জঙ্গলে আমি তো জঙ্গলি আমাকে এখন লোক সেজে বসেছি আপনাদের সামনে তো এরকম আনন্দ এটা আলাদা একটা আনন্দ সেখানে দেখা যায় সমস্ত দেবতারা সব সেই সব দর্শন করলেন করে আনন্দে আটখানা অনেক কিছু ঘটনা যোগ সেখানে সমস্ত হলো তারপর নন্দ মহারাজ সেইসব প্রচুর দান দক্ষিণা করতে আরম্ভ করলেন সেইসব নন্দের রাজধানীতে রাজ্যে এই মহাবনেতে যে আনন্দে দ্বারা পরিস্পৃত হওয়ার নয় এটা আনন্দ আলাদা যাই হোক এখানে পরে আমরা সায়নকালীন অধিবেশনে আমরা অনেক কিছু আলোচনা করতে চাই সমস্ত ঋষি মুনিকে তিনি পূজা করলেন ব্রাহ্মণ বৈষ্ণবকে দীক্ষা দক্ষিণা দিলেন সমস্ত গো গোমাতাকে বিভিন্ন অলঙ্কারে সজ্জিত করে সেসব দান দিতে থাকলেন তারপর এবার আনন্দতে রাজ্যের মধ্যে খবর কখনো চাপা থাকে না সেখানে কংসের কাছেও খবর চলে গেল এবার রাজাকে তখনকার দিনেও ট্যাক্স দিতে হতো খাইনা আমাদের খাইনাই দিতে হয় নন্দ মহারাজ রাজাকে কর দেওয়া উচিত এইজন্য সব বোঝেবাসিকে বলে সব তৈরি হক আমরা এবার কর দিতে যাব মথুরাতে এবার সব সকট অর্থাৎ গরুর গাড়ি সমস্ত বইল গাড়ি সব রেডি করলো সমস্ত আর প্রত্যেকটা বইল গাড়িতে ভর্তি একবার দুধ দই ছানা একবার ভর্তি করে নিল কেন মথুরাতে রাজাকে দেবে রাজাকে খাজিনা দিতে হবে সেই সব নিয়ে এবা সব চললেন খাইনা দেওয়ার জন্য খাই দেওয়ার জন্য সেখানে গিয়ে মথুরাতে সমস্ত কংসকে সেসব দান দক্ষিণা সব দিলেন এ কংসতে এবার মনে মনে মতলব আঁটছে ব্যাপারটা কি আমরা শুনেছি ব্রুজাতে আবির্বাবু আমাকে মারবে তাঁর ব্যবস্থা আমাকে করতে হবে এইবার সেখানে তার সঙ্গে বসুদেবজিৎ দেখা হয়েছিল আমি আগেও বলেছিলাম যে বিচার করলে সুর সেনের এগুলো যে বিচার করলে দেব এই যে বিচার করলে দেখা যায় এরা প্রায় একই বংশ এরা দুই ভাগ হয়ে গিয়ে এরা হয়ে গেছে কৃষিকর্ম এবং গোপালন আদি বৈশ এরা ক্ষত্রিয় রয়ে গেছে দুটো বংশ ভাগ হয়ে গেছে বৈশ্য এবং ক্ষত্রিয় হয়ে গেছে বসুদেবজি ক্ষত্রিয় রয়েছেন ইনি বৈশ্য বিচারেতে বাস্তবিক বর্ণাশম ধর্মতে এদের ক্ষেত্রে প্রযোজ্য নয় সেখানে বসুদেবজি ভাইয়ের সঙ্গে দেখা হয়ে খুব আনন্দের সঙ্গে গলাগুলি করলেন করে শুনলেন আসলে বসুদেবজী সবই জানেন বসুদেব ত্রী বাচ্চাটাকে রেখে এসছেন এই কথা তো ছড়ালে চলবে না বসুদেবজি খালি ভাইকে কানে কানে বললেন নন্দকে নন্দর সঙ্গে বড় বন্ধুত্ব বললেন কংসের কিন্তু চরিত্রের ঠিক নেই কখন কি করবে তুমি এখানে বাচ্চাটাকে একা রেখে সব ব্রজবাসীরা সব চলে এখানে খাইনা দিতে ওখানে বাচ্চার কি হয় ঠিক নেই নন্দ বললেন তাই তো কথা আমারও তো মনটা কাঁদছে বাচ্চাটাকে সবে হয়েছে রেখে এলাম কোথায় কি হয় কংসের কোনো ঠিক নেই বদমাইশ কংসো অত্যাচারী ভাই তুমি ঠিক বলেছো শীঘ্রই যাই আর সময় নষ্ট করে চলবে না এইদিকে রাস্তা দিয়ে আসছেন আর নানা রকম উৎপাত বিভিন্ন রকম অলক্ষণ দেখছেন তাহলে আমার আমার বাচ্চা লালাল আমার নিশ্চয়ই কিছু হয়েছে হায় সভ্যনাশ আমি ছেড়ে কেন এলাম রাস্তা দিয়ে আসছেন না সারা রাস্তা চিন্তা করতে করতে আসছেন কি করা যায় হায় ভগবান বাচ্চারা আর কিছু হলো নাকি এইসব অমঙ্গল লক্ষণ দেখছি ব্রোজের মধ্যে আসবার সঙ্গে সঙ্গে ব্রোজের দূর থেকে দেখছেন ওই ওই কান্ড কি হলো বলছেন খবর পাচ্ছেন একটা বিশাল রাক্ষসী নাকি এসছে গোপালকে নিয়ে গেছে আর সেখানে সেই রাক্ষসিটা মারা গেছে তারপর তাকে নিয়ে সব বর্জ্যবাসী লক্ষ লক্ষ সব ভিড় হয়ে গেছে নন্দবাব মাথায় হাই হাই হায় হায় এবার গেল বাচ্চাটা মারা গেল নাকি হায় হায় মরে গেল নাকি খবর ফেলেন না বাচ্চাটা ওই পুতনা নামক রাক্ষসীর বক্ষের ওপরে স্তনের উপরে বসে রয়েছে ও খেলছে আ করে এ খেলছে কিচ্ছু হয়নি বল কি। এইটুকু বাচ্চার পাহাড়ের মতো রাক্ষুসি রাক্ষুষি যখন এরকম পড়েছিল তখন তার হাতটা পড়ে গেছিল কয়েক কিলোমিটার দূরে পঞ্চাশ কিলোমিটার দূরে তার নাম হলো হাতরাস আমরা ওই স্টেশনে নামি বিশেষ করে আমি হাতরাসে নাবলে হাতরাসে নাবলে আমার আনন্দ হয় কেন বেশিরভাগ ট্রেনই মথুরা দিয়ে যায় না হাতরাস দিয়ে কালকা ফালকা সব হাতরাসে নামলে ডাইরেক্ট নামার সঙ্গে সঙ্গে ধাম পেয়ে যাবো হাতরাসীলা আছে ভগবানের পুতনের পড়েছিল হাত গিয়ে পড়েছিল হাতরাস তার নাম হাতরাস হয়ে গেছে সবাই বলে বোঝে রে এরকম অদ্ভুত অদ্ভুত নাম এটা বানিয়ে দেওয়া হয়নি সব আগে থেকেই নামগুলো ছিল হ্যাঁ এই যে মথুরা বৃন্দাবন এই নামটাকে অরঙ্গজেব চেঞ্জ করার চেষ্টা করেছে চিৎকার করে লে বৃন্দাবন নাম রাখবো না মমিনাবাদ নাম উড়িয়ে দাও এটাকে মমিনাবাদাও মমিনাবাদা মুসলমানের যেখানে ইচ্ছা তোর বললে কি হয় হ্যাঁ ঔরঙ্গজেব এই গোবিন্দ মন্দিরের মাথায় যে দ্বীপ চলতো আড়াই মন ঘির আড়াই মন ঘির দ্বীপ চলতো দ্বীপ দ্বীপ ওই প্রদীপের শিকার দিল্লি থেকে দেখতে পেয়েছিল উড়িয়ে হিন্দুদের সেই গোবিন্দ সে চূড়ায় সাউ যা উড়িয়ে দাও গিয়ে যখন মন্দির থেকে আগুন বেড়াচ্ছে তখন বেতারা ভলে চলে গেল সেই ভাঙ্গা মন্দির এখনো রয়েছে পুরানো গোবিন্দ মন্দির বড়া আশ্চর্য কথা গোপাল ভট্ট গোস্বামী তার এক শিষ্যকে দিয়ে করিছিলেন মহারাজ ভরত রাজা বোধহয় করেছেন ভরতপুরে রায় যাই হোক এরকম ধরনের অত্যাচার যেটা নিত্য নাম এটা কেউ বানায়নি বৃন্দাবন নাম কেউ পরিবর্তন করতে পারল না অত বড় রায় ছিল কত লড়াই করেছে নাম পরিবর্তন করতে পারে হলো না যাই হোক এখানে আমরা দেখবো বড় আনন্দের বিষয় সেখানে পুতনার ঘটনা আমরা সন্ধ্যেবেলায় আলোচনা করলেই ভালো তাতে আপদ চলে যাবে কেন কৃষ্ণ পুতনাকে উদ্ধার করেছেন আমাদেরও উদ্ধার করবেন এই বলে এখানে এই প্রসঙ্গ আমি তুলে রাখলাম সাইনকালী অধিবেশনে এর বিস্তৃত আলোচনা করব কৃষ্ণ তদীয় মনস রাজ হংস প্রাণ প্রয়াণ সময় কফ বাত পিতী কণ্ঠাবরোধন বিধ भजन कुस्ते कल्प दुर्वश कि पतिता नावन भवष्ण्यो नमो